إلا هو فلا مهل له ومن يؤذره فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا سريك له ونشهد أن نسجدنا ونبينا ومولانا محمداً ভূক সামু ফাও বির্লা মিঃ ولا من مذابٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হাজরত সদরে মহতরম এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব পদ্মা নিশীন মা বোনেরা বিজ্ঞাপনের ঘোষণা অনুপাতে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সুরায় সফ এর এবং ১২ নম্বর আয়াত তিল করেছে এই দুই আয়াতের তফসিরের আলুকে আমার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে জীবনের সর্বক্ষেত্রে জেহাদের গুরুত্ব তাৎপর্য এটা কথা আমি গতকাল বলেছি আজকেও বলি এবং সদা সর্বদা আপনারা মনে রাখলে অনেক উপকার হবে এটা হইল কোরআনের একই আয়াতে আল্লাহ একাধিক বিষয় বর্ণনা করেন অনেক আয়াত কোরআনের এমন আছে যে এক আয়াতে একাধিক বিষয় বর্ণনা করে আবার অনেক বিষয় এমন আছে যে এক এক বিষয় আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেন এটা আল্লাহর পবিত্র কোরআনের একটা বর্ণনা ভঙ্গি এই ক্ষেত্রে নির্ধারিত বিষয়বস্তুর ভিত্তিতে তফসিল করার পথে যে যেটা সমস্যা আছে আমি গতকাল বলেছি সেটা হল শুধুমাত্র বিষয়বস্তু আলোচনা করলে আয়াতের ভিতরে যে অন্যন্য বিষয় আছে সেগুলি আলোচনা হবে না এর ভিতরে অন্যান্য যত বিষয় আছে সবগুলি আলোচনা করবে। নির্ধারিত বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না এই সমস্যাটাকে সমাধানের জন্য আমি একটা পত গতকাল আপনাদেরকে বলেছি সেটা হইল যদি আয়াতের তকসির করতে হয় তাহলে আয়াতের যত বিষয় আল্লাহ উল্লেখ করেছেন সবগুলি বিষয় মোটামুটি আলোচনা করতে হবে তখন তকস্তির হইল তবে যে বিষয় বিজ্ঞাপনী নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করা হবে যেন নির্ধারিত বিষয়বস্তু না এই দৃষ্টিভঙ্গিটি আমি গতকালও আলোচনা করেছি আজকে ওই আলোচনা করব আমার পুত্র বিবেচনায় তো সিরুল কুরান সম্মেলনে जेखने आयत ए विषयबस्तु उल्लेख रखे से पंथा अवलम्बन छा उभय रक्षा जेखने एक एक आदिक आते, जेखने एक कर आया आर एक आयाते एकाधिक विषय आषय आलोचना कर आयतर तस्था सबगुली विषय आलोचना करते गीम था समव हा এই সমস্যার সমাধান আমার দৃষ্টিতে এই হইতে পারে আয়াতে আল্লাহ যত বিষয়ে আলোচনা করেছেন সবগুলি বিষয়ে মোটামুটি আলোচনা হবে আর যে নির্ধারিত বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চান সেই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করা হবে এই দৃষ্টিভঙ্গিটি আমি আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সেই দৃষ্টিভঙ্গিট অনুগ্রহ করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর পবিত্র কালাম থেকে সুরা এসের এগারো এবং বারো নম্বর যে দুই আয়াত আপনাদের সামনে এই দুই আয়াত আল্লাহ পেলামাত্রাবুল আলমিন একটা অবস্থার বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাদিন করেছিলেন সেই অবস্থাটা হল এই দুই আয়াতের শাহ নজরুল আমি সদা সর্বদা বলে থাকি এবং আপনারা যারা শোনেন আপনাদের শরণ কথা শরীফের কোনো অংশ যদি আল্লাহ কোন বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাজিল করেন তাহলে সেই অবস্থাটাকে ওই আয়াতের বলা হয় শান্ত অর্থই হইল নাজিল হওয়ার অবস্থা কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করলেন এই অবস্থাটা কোনো সময় বিশেষ কোনো ঘটনাও হইতে পারে এই অবস্থাটা কোনো সময় কোনো প্রশ্নও হইতে পারে যার জবাবে আজ আয়াতনা করা হলো। এই অবস্থাটা কোনো সময় উদ্ভূত কোনো সমস্যাও হইতে পারে যার সমাধান কল্পে আয়াত নাদিল করা হল তাহলে কোনো সমস্যার সমাধানের জন্য যদি আয়াত না হয় তাহলে ওই সমস্যাটাকে এই আয়াতের সামনে নজুল বলা হয় কোন প্রশ্নের জবাবে যদি কোনো আয়াত নাদিল হয় তাহলে ওই প্রশ্নকে এই আয়াতের সামনে নজুল বলা হয় কোন ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো আয়াত নাজির হয় তাহলে সেই ঘটনাকে এই আয়াতের বলা হয় এখন আমরা যে দুই আয়াতের তথ্য একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ নাজির করেছিলেন সেই অবস্থাটাকেই এই দুই আয়াতের শান এ নজুল বলে মুহসির তথ্যের কীভাবে উল্লেখ করেছেন অবস্থাটা এই ছিল হজরত রসুল করিম সালামের প্রায় দেড় লক্ষ সাহাবা এ কেরানদের মধ্যে একজন সাহাবির নাম ছিল হজরত উসমান ইবনে তালান আমি আশা করি নদীর উম্মত হিসাবে মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা তাকার কথা আজ সাহাবা কাদেরকে ভাব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিাস্লামের খেদমতে যারা ইমানদার অবস্থায় হাজিরা দিতে পেরেছেন জীবনে কোন না কোন দিন আর ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে এক বচনে বলা হয় সাহাবি বহুবচনে বলা হয় সাহাবা ইমানদার অবস্থায় যারা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের পবিত্র খেদমতে জীবনে কোন না কোন দিন হাজিরা দিতে পেরেছেন দার অবস্থায় ইন্তকার করেছেন তাদেরকে এক বচনে বলা হয় তাহাবি আর বহু বচনে বলা হয় সাহাবা তাহাব হজর করিম সাল্লাহ আলী ওসাল্লামের এইরকম তাহাবাদের সংখ্যা ছিল প্রায় দেড় লক্ষ সসুরে জরিম সাল্ল্লা এই দেড় লক্ষ সাহাবায়ক রাম এর মধ্যে একজন সাহাবীর নাম ছিল উসমান উসমান তার নিজের নাম আর তার পিতার নাম মজরউন ব্যক্তি পরিচয়ের প্রধান পদ্ধতি ব্যক্তির নামের সাথে তার তার পিতার নাম উল্লেখ করা যার দেশের সাধারণ প্রচলন যেকোনো ব্যক্তির নামের সাথে সাথে তার পিতার নাম উল্লেখ করা হয় ব্যক্তির সহজ পরিচয়ের জন্য এই হিসেবেই হজরত উসমান ইবনে মাজাহন বলা হয় উসমান মাজাহ এর পুত্র এর দ্বারা পরিচয়টা সহজ হল কিভাবে আমরা জানি করিম রসুলের ইম সাল্লাহ আসলমের প্রসিদ্ধ চার ফলিফা রসুলের প্রসিদ্ধ ফলিফা কতজন প্রসিদ্ধ চার কলিফার প্রথম কলিফার নাম হজরত আবু বকর সিদ্ধিস্ট হন দ্বিতীয় কলিফার নাম হজরত তোমার ফারুক রদি আল্লাহ তৃতীয় কলিফার নাম হজরত উসমান ইবনে আফফান উসমান ইবনে তৃতীয় কলিভারে উসমান তার বাবার নাম হল আফান দুই আয়াতের শানের ঘটনায় যে উসমানের নাম উল্লেখ করা হয়েছে সেই উসমানের বাবার নাম মাজ নিজেদারকে বলুন তো রসুলের তৃতীয় কলিফা উসমান আর আমাদের আলোচিত উসমান কি এক ব্যক্তি না দুই ব্যক্তি রসুলের তৃতীয় কলিফা উসমানের বাবার নাম আফান আর আমাদের আলোচিত উসমানের বাবার নাম দুই জনের এক নাম দুই জনের বাবার দুই নাম কাজেই তারা দুইজন দুই ব্যক্তি কিন্তু তারা দুজন রসুলের সাহাবি ছিলেন যেমন বলে উসমান ইবনে আফমান রদি আল্লাহ তাহাল আহ রসুলের সাহাবি ছিলেন তেমনি বলে হজরত উসমান ইবনে মাজহন রদি আল্লাহ তাহাল আহ রসুলের তাি ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হইলেন রসুলের থরিম সাল্লু আলী সাহাবা এখেরা রসুলের দেড় লক্ষ সাহাবাগনের মধ্যে যেই সাহাবি সবচেয়ে অন্য সাহাবিদের তুলনায় সবচেয়ে নিম্নমানের এই সাহাবীর সমতুল্য মর্যাদা হল্লার কাছে সারা দুনিয়ার সমস্ত মুসলমান সম্মিলিতভাবে পাবেন यह मर्मे एक घटना से हजरत इमाम साफिरल्ला के प्रस्तरा हजरत रसुलर एक सहबी हजरत उमर इबने अबीजरा साहब बड़ मर्यादाबेर सबसे बड़ मर्यादा हल হজরত ইমাম সাফি আল রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছিল হজরত মুহাবিয়ার আলী আল্লাহ আহ শাসনামলে দেশটা বড় গুরুজুগপূর্ণ অবস্থায় বিরাজমান করতেছিল আর হজরত কুমার ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলহির শাসনামলে দেশে বড় শান্তি বিরাজমান ছিল তাই ইমাম সাফিকে প্রশ্ন করা হল যে মুহাবিয়ার শাসনামলে দেশে গুরুযুগ ছিল সেই মিয়ার মর্যাদা পর যে উমর ইবনে আবদুল আজিদের শাসন আমলে দেশে শান্তি ছিল সেই উমর ইবনে আব্দুলিজের মর্যাদা পরও প্রশ্ন করা হল জবাব এই মাম রহমতুল্লাহ বলেন হজরতিয়ার সঙ্গে রসুলের সঙ্গ করেছেন যে সমস্ত মুমিন মুসলমানগণ তাদেরকেই তো রসুলের তাহাবা বলা াহ রতুলের সঙ্গীত্ত অর্জন করা অবস্থায় রতুলের সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধে যাওয়ার সময় মুআভিয়া যে গুরার পিকে আরোহণ করেছেন সেই গুড়ার পায়ের আঘাতে উড়ন্ত যে ধুলাবালি গুড়ার নাকে পরেছেন সেই উড়ন্ত এক পনার ধুলার যদি এক ধুলা হয় হাজার হাজার উমর ইফনে আব দিলাদিদের মতো তাহবই যদি ভিন্ন পাল্লায় তোলা হয় হাজার হাজার উমর ইফনে আব দিলাদিদের মর্যাদার্থে হজরত মুোহিত ঘুরার ফুরের আঘাতে উড়ন্ত ধুলার করার পাল্লা বাড়ি হবে ব্যবধান কোথায় একটা মাত্র এই ব্যবধান রসুলের যিনি তাহাবি তিনি রসুলের সহবত লাভ করেছেন সংগীত লাভ করেছেন সমস্ত লাভ করেছেন যারা রসুলের সাহাবি না তারা রসুলের সঙ্গ লাভ করতে পারে নাই কোন মুমিন মুসলমান এক সেকেন্ডের জন্য যদি রসুলের সমস্র বর্জন করতে পারে সেই মুসলমানের অন্তরাত্মা চিরকালের জন্য পাক পবিত্র হইয়া যায় আশা করি আনুষঙ্গিকভাবে এই কথাগুলির ভিতর দিয়ে আপনারা রসুলের সাহাবির মর্যাদার কথা বুঝতে পারছেন আল্লাহ তার পবিত্র কুরাণের বিভিন্ন আয়াতে রসুলের সাহাবাদনের বেলায় বলেছেন রাজি আল্লাহ আহ তাদের প্রতি চিরকালের জন্য রাজি রসুলের সাহাবাগনের প্রতি আল্লাহ নারাজ নারাজি কতদিনের জন্য এই কথাটা পরিষ্কার বা সাহেব আয়াতে আল্লাহ আর কারো বেলায় ঘোষণা করেন নাই রসুলের সাহাবায়ে একে বেলায় ঘোষণা করেছে রসুলের সমস্ত সাহাবিগণের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট এই সমস্ত আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত রসুলের সাহাবাগনের মধ্যে একজন সাহাবী ছিলেন হজরত উসমান ইরুল্লাহ তিনি একদিন রসুলের খেদমাতে উপস্থিত হইয়া আরো করলেন অগ আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পাঁচটা কাজ করতে চাই আপনার অনুমতি সাপেক্ষে আমি পাঁচটা কাজ করতে চাই এক নম্বর কাজ দাম্পত্য জীবন থেকে আমি বিচ্ছিন্ন হইয়া যেতে চাই দুই নম্বর আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট দিতে চাই তিন দায় দায়িত্ব থেকে মুক্ত হইয়া সম্পূর্ণ সংসার বিরাজী হইয়া যেতে চাই নম্বর যত রকমের মজাদার মূল্যবান বালখানা আছে এইগুলি আমি চিবা জীবনের জন্য ত্যাগ করতে চাই পাঁচ নম্বর ভবিষ্যৎ জীবনে আমি আর কোন রাত্রে না ঘুমাইয়া সারা রাতভর নকল বন্দীগিতে কাটাইয়া দিতে চাই কতটা কাজের অনুমতি চাইবে এক নম্বর বিবি তালাক দিয়া দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হইয়া যাইবেন দুই নম্বর অপারেশন করিয়া সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিবেন তিন নম্বর সংসার থেকে আলাদা হইয়া যাবেন। চার নম্বর সকল প্রকার ভালোঘাত চিরজীবনের জন্য বর্জন করবেন পাঁচ নম্বর ভবিষ্যৎ জীবনে আর কোন রাত্রে না ঘুমাইয়া সারা রাত নকলবন্দীগী দেখা পাইয়া দেবেন এই প্রস্তাবের জোয়ারে রসুল্লে করিম সাল্লিস ফরমান ইসলাম তুমি প্রস্তাব করেছ বিবাহ বন্ধন থেকে চিহ্ন হইয়া যেতে চাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমিনবীর সুন্নতনার প্রস্তাবটা সুন্নতের পক্ষে হইল না বিপক্ষে হইল শূন্যতের বিপক্ষে হইল সুন্নতের বিপক্ষে কাজ করেছেন না করার জন্য অনুমতি দাইছেন সুন্নতের বিপক্ষে জানিয়া না জানিয়া রসুল অনুমতি দিচ্ছেন না প্রত্যাখ্যান করেছেন রসুল প্রত্যাখ্যান করেছেন অনুমতি দেন নাই এখানেও একটা আনুষঙ্গিক আলোচনা না করলেই হয় না সেটা আল্লাহ রসুল যে বললেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সুন্নত ইসন্নত পালন করেনেওয়ালা মুসলমানের তো আমার সমাজের অভাব নাই দুইটা সুন্নত পালন করেন এখনো সমাজের অভাব নাই একটা মিঠাই হওয়ার সুন্নত আর একটা বিয়া করার মুসলমানের দিন দিগিতে আপনি কোন সন্নত আছে না আপনারা করলে দেখতে পাবেন যে সুন্নত মজা আসে পালন করার লাগে মুসলমান তিয়ার আছে যে সুন্নত অষ্ট আছে ই মুসলমান এই সুন্নত পালন করার লাগি হম মুসলমান হওয়া যায় এই জন্য হদিজ শরীফে যে রসুল করিম সাল্লাম বলেছেন হান্ন মিন সুন্নতি বিবাহবন্দনে আবদ্ধ হওয়া আমিনবীর সুন্নত নবীর সুন্নত বলতে কি বুঝায় নবীর সুন্নত কাকে বলে নবীর সুন্নত কত প্রকার কি আমার মধ্যে নবীর কোন কোন সুন্নত আছে আর কোন কোন সুন্নত নাই যাচাই করার দরকার আছে নিতে কারণ দেখা যায় অনেক মুসলমান অনেক সমাজে এমন ভাবা যায় তার মধ্যে বেশি অভাব নবীর শূন্যতে ও তো সতী বেশি বড় শূন্যতলা দাবি ঘরে সূন্যত পালন করলে দাবি ঘর লাগব নাকা বিনা ঘর শূন্যতলা সূন্যত পালন করলে আমি শূন্যতলা হয়ে দাবি ঘর লাগবো নাদা বিচার শূন্যতলা যাইব সূন্নত পালন না হইলে আমি শূন্যতলা কার দাবি করলে শূন্যতলা যাইব এক ধারণা এই কারণে বোঝা লাগব নদীর শূন্যত কত অর্থ কি নদীর শূন্যত কত প্রকার কি আমার মাঝে কোন কোন শূন্যত আছে আপনারা চাননি নদীর উন্মত আপনার মাঝে নদীর শূন্যত থাকত শূন্যতলা উম্মত না শূন্য ছাড়া উম্মত আপনারা কি মনে করেন বর্তমান সমাজ শূন্যতলা উন্মত বেশি না শূন্যত ছাড়া উন্মত বেশি ইটা আমার থেকে মানুষের বলা বলুন বর্তমান সমাজে সুন্নতওয়ালা উন্মতের অভাব সুন্নত ছাড়া উন্মতের সংকাবে এই কারণে আমাদের বুঝতে হবে আল্লাহ রসুল বললেন বিবাহ বন্ধনে আবদ্ধ হ আমি নবীর সুন্নত লবীর সুন্নত বলতে কি বুঝায় নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার করা হয় নম্বরে নদীর শূন্যতর্ত নদীর হাদিস দুই নম্বরে নদীর শূন্যতর্ত নদীর ওই আমল যারা শুধুমাত্র নদী আমল করেছিলেন বলেই উংমতের চিহ্ন অনুকরণীয় হয় ইসলামী বিধান শাস্ত্র ফেকার পরি বাসায় বৃহস্তর হইল ফরল গুয়াজিবের এবং নবদ অবস্থারের উপরে এই রকমের আমল হইল সুন্নত নদীর শূন্যতার দুই নম্বরের অর্থ হলো নবীর তরিকা নবীর কথার অর্থ কথা এক নম্বর নবীর নবীর হাদিস দুই নম্বর নবীর নবীর আমল তিন নবীর দত্ত নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা বল নুন কথার অর্থ কথা নবীর হাদিস নবীর আমল নবীর এই তিনটা জিনিসকে রবি সুন্নত করা হয় এক হাদী যে রসুল এখেল প্রিল্লু মা রবিদিকে প্রশ্ন করা হয়েছিল হবু আল্লাহর রসুল আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আমরা কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য তার কাছে যাব। যাবি রসুল সাল্লাহ ইসলাম ফরম আমি যখন দুনিয়াতে থাকবো না তখনও তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব আমার রেখে যাওয়া দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা শক্তভাবে হাত থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদ হবে না পথভ্রষ্ট হবে না গুমরা হবে না জাহান্নামের পথের ঘাত্রী হবে না দুইটা একটা জিনিস আল্লাহর কিতাব নাম তার প্রহান যে দুইটা জিনিস তুমি উন্মতের কাছে রেখে গেছেন যে দুইটা জিনিস হাঁকে থাকলে উন্মত জাহান্নামের পথের গাছি হবে না প্রথম জিনিসটার নাম আল্লাহ প্রথম জিনিসটা আল্লাহর কিতাব নাম তার প্রহাত দ্বিতীয় জিনিসটা নবীর সুন্নত নাম তার হাদিস এই হাদিসের মধ্যে নবীর সুন্নত নবীর হাদিস অর্থে ব্যবহার করা হয়েছে নবীর সুন্নত কোথায় কয়না অর্থ তিনটা এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস যে হাদিসে আল্লাহ কথা বলতেন কোরণ এবং সুন্না তোমাদের কাছে রেখে গেলাম ইহাদিস আর এক হাদিস এখানে রমজান মাসের দিনের বেলায় রুজা রাহার আল্লাহ তোমাদের জন্য ভরস করেছেন আর রাতের বেলায় তারা নামাজের হামল আমি রসুল তোমাদের জন্য সুন্নত করেছি রমজান মাসের আমল হইবে রমজান না সারা করা যায় তাহারুদের নামাজ রমজান না সারা ঘোরা যায়নি মাহত্বের নামাজ রমজান না সারা ঘোরা যায়নি আল্লাদিনের নামাজ রমজান সারা ঘোরা যায়নি চাষের নামাজ যায়নি সব রমজান ছাড়াও করা যায় কিন্তু দুইটা আমল শুধু রমজান মাসে করতে হয় একটা হলো দিনের বেলায় রুদা রাখা আর একটা রাতের বেলায় তারাবি করা এই দুইটা আমল হল রমজানের বৈশিষ্ট্যপূর্ণ আমল এর মধ্যে আল্লাহ রসুল বললেন দিনের বেলায় রুদা রাখার আমল তাহা আল্লাহ তোমাদের জন্য কল করেছেন রাতের বেলায় তারাবিহাস করার আমল আমি রসুল তোমাদের জন্য সুন্নত করেছি এই হাদিসের মধ্যে রসুলের শূন্যতাটা রসুলের আমল অর্থে ব্যবহৃত হয়েছে এই হাদিসের মধ্যে নবীর সুন্নত দুই নম্বর অর্থে ব্যবহৃত হয়েছে নবীর সুন্নত পানি নবীর আমোল দাউন মুখের জন্য অনুকরণীয় নবীর কথার যে তিনটা অর্থ তিনটা সিরিয়াল নম্বর যদি আপনারা স্মরণ রাখতে পারেন তাহলে সামনের কথাগুলি বুঝা আরো সহ নবীর সুন্নত কথার প্রথম অর্থ নবীর হাদিস নম্বর নবীর কথার দুই নম্বর অর্থ নবীর নবীর শূন্যত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর অর্থ যে নবীর হাদিস এটা কত নম্বর এক নম্বর নবীর শূন্যতার অর্থ যে নবীর আমল এটা কত নম্বর দুই নম্বর নবীর সুনত কথার অর্থ যে নবীর তরিকা এটা কত নম্বর তিন নম্বর আর এক হাদিসের তুলে কেরিম সাল্লাম ফরমান মন তমসি সুন্নতি ইন্দা ফসাদু হাজর শাহীদ যে যুগের উন্মতেরা যে যুগে আমার উন্মতেরা ব্যাপক পাবে আমার সুন্নত থেকে দূরে সরে যাবে সেই যুগের যারাই আমার শূন্যতে অথ উপাগবে এক শত শহীদের পথ পাবে এই হাদিসে নবীর সুন্নত তিন নম্বর ব্যবহৃত এই হাদিসে নবীর সুন্নত বলতে নদীর তরিকা বুঝানো হয়েছে নবীর তরিকার থেকে যে সময়ে উন্নতেরা দূরে সরে যাবে সেই সময় যারা নবীর তরিকায় অটল থাকবে এক শত শহীদের পথ পাবে নবীর তরিকা বলতে কি বোঝায় নবীর তরিকা বলতে বোঝায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছে গতকাল বলেছি পেশাব করার পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন কিনা পায়খানা করার পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন কিনা থানা ফিনা করার পদ্ধতি নবী শিক্ষা দিচ্ছেন কিনা ধর্মের যত কাজ আছে সেইগুলির পদ্ধতিও নবী শিক্ষা দিয়েছেন রহজ কিভাবে পড়তে হবে পদ্ধতি শিক্ষা দিয়েছেন নবী রুঘা কিভাবে রাখতে হবে নবী তার পদ্ধতি শিক্ষা দিয়েছেন হজ কিভাবে করতে হবে নবী তার পদ্ধতি শিক্ষা দিয়েছেন কিভাবে দিতে নদী তার পদ্ধতি শিক্ষা দিয়েছে জীবনের সর্বকাকে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকে বলা হয় এটা নবীর তরিকা এটা হল নবীর সুন্নত প্রতার তিন নম্বর অর্থ মানব জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকে নবীর তরিকা বলা হয় এটা নদীর সুন্নত প্রতার তিন নম্বর অর্থ গুলো দেখলে বলুন তো আমরা যারা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে কাজ করি না মন গোরা মতে কাজ করি আমরা নদীর তরিকায় আছি না মন গড়া তরিকা আছি আমাদের মধ্যে নদীর শূন্যতা আছে নাই যদি দেখা যায় আমি নবীর শিক্ষা দেওয়ার তরিকা মতে করি না কাজ আমি মন গোরা মতে করি বুঝতে হবে আমার মধ্যে নদীর শূন্যত আছে না বুঝতে হবে নদীর শূন্যত নাই নবীর নাই নদীর শিক্ষা দেওয়া পদ্ধতি কেন বলা হয় তিন নম্বর হাতে মিয়ার বেলায় নদীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে হাজি সাজাল রতুল বলেছেন নিকা হোমিন্নতিা আমার সুন্নত মিয়ার বেলায় নদীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে